أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن موسم الحج نجس فلا يقرب المسجد الحرام فلا يقرب المسجد الحرام بعد عامه هذا আলহামদুলিল্লাহ রব্দুল আলমিনেহরবানি নমোদের নিয়মিত দশ দল করে আনে বসতে পেরেছি আমাদেরকে সুযোগ দিয়েছেন আলমিনুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ হে ইমানদারদার নিশ্চয়ই মসজিদটা হল অপবিত্র তারা জন্য এ বছরের পর মসজিদে হারামেন নিকটবর্তী আর না হয় যদি তোমরা দারিদ্রতার আশঙ্কা করো করো আল্লাহ ছিলি তোমাদেরকে নিজ অনুগ্রহে মুকাব্যেক্ষিহীন করে দেবেন যদি তিনি চান নিশ্চয় আল্লাহ আল্লাহ সবকিছু জানেন তিনি আল্লাহ এই কৌশলেন চূড়ান্ত পর্যায়ের কিছু বিধান নাজিল করছেন যে বিধানগুলো পেয়ামত পর্যন্ত मुसलमान दुनिया अपरापर मानस गुरा इसम ग्रहण करते जीवन परिचालना कर सकल लुकरा विशेषकर काफे मुर्षिकण যারা দুনিয়ায় থাকবে তাদের সাথে মুসলমানদের সম্পর্কটা কোন পর্যায়ের হবে এই সুরার মাধ্যমে তার চূড়ান্ত পর্যায়ের বিধান দিয়ে দেওয়া হয়েছে এই আয়াতে একটা চূড়ান্ত বিধান দেওয়া হয়েছে যে এই বছরের পর আর মসিকগণ মসজিদে হারামের নিকটবর্তীও যেন আর হতে না পারে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে মুশিদটা হল অপবিত্র যেই বছরে আমিরুল হওয়াজি ছিলেন হজরতে আবু বকর রাবাহান আর পরবর্তী সময়ে ওনার সাথে যুগ দেওয়ার জন্য আয়াত নাজিল হওয়ার পর আবু বকর হজ কা এই জন্য আলী রাজিয়াল্লাহানহুকে পাঠিয়ে দেওয়া হয় এই আয়াতগুলো সহকারে যে আয়াতের ঘোষণাগুলো দেওয়া হয়েছিল এই বছরে মনকায় হজের সময় আরাফার মাঠে দেওয়া হয়েছিল মিনায় দেওয়া হয়েছিল এই বিষয়গুলো থেকে আমি এর আগে কিন্তু কথা বলেছি তো এই মসজিদে হারাম কতটুকু অঞ্চল মসজিদে হারাম বলতে সেই মসজিদ এবং তার আঙ্গিনাই শুধু নয় শুধু নয় এই মসজিদের আশপাশের যত এলাকা আছে পুরা এলাকা নিয়া হলো মসজিদে হারাম হারাম অঞ্চল হুদাই বিয়া যা মক্কার এই মসজিদ থেকে কিছুটা দূরে অবস্থিত যে হুদাই বিয়াসুল্লাহ বলা হয়েছিল রাসুলুল্লাহ সালু আলাইহালাম মেয়েরা যে গিয়েছিলেন উম্মেহানির গড় থেকে সেই মেরা শুরু হয়েছিল সেই উম্মেহানির গড়টাও হারামের ভিতরে ছিল না বাহিরে ছিল কিন্তু সেই জাগা থেকেও হারাম বলা হয়েছে এই যে মসজিদে হারাম বলা হয়েছে উমেহানির ভোর কেউ অর্থাৎ এই কাবার আশপাশের এই বিশাল অঞ্চল পুরাটাই হল হারামের অন্তর্ভুক্ত এই এলাকার মধ্যে কোন মুশ্রীগণ অবস্থান করবে না এবং এক ধার কাছেও তারা আসবে না কখন থেকে এখানে তো বলা হয়েছে এই বছরের পর থেকে এজন্য জন্য কেউ কেউ বলছেন যে যখন নির্দেশটা দেওয়া হল এ সময় থেকেই আর কেউ বলছে না এই বছর তো হজার সময় শুধু নির্দেশ দেওয়া হলো পরের বছর অর্থাৎ দশম হিচড়ি থেকে তারা আর এখানে আসতে পারবে না মুসিকরা অপবিত্র এটা কিভাবে এটা দৈহিক অপবিত্র না তাদের আত্মার অপবিত্রতা অনেকগুলো আছে। কিন্তু দৈহিক অপবিত্রতা বোঝানোর জন্য এই ধরনের ভাষা প্রয়োগের প্রয়োজন ছিল না ছিল দৈহিক অপবিত্রতা তো ইমানদার বেগ হতে পারে এখানে দৈহিক অপবিত্রতার কথা বলা হয় মূলত এটা হলো তাদের আত্মার অপবিত্রতা তারা ইমান না এনে তাদের অন্তরের মধ্যে যে আল্লাহ ছাড়া আরো অনেক অনেক দেবতার প্রতি ইমান আত্মবিশ্বাস স্থাপন করেছে এটাই হলো মূলত অপবিত্রতা এটা হল তাদের অন্তরের অপবিত্রতা যারা বিভিন্ন ধরনের শিল্প এবং কুফরিতে নিমজ্জিত এ শিখ এবং কুফুর কুফুরটাই হল অপবিত্রতা সেটাই অপবিত্রতা সহকারে মসজিদে প্রবেশ করা তো সকলের জন্যই নিষিদ্ধ যেহেতু যদি গুছল ফরজ হয় তাহলে সে তো মসজিদে অবস্থান করতে পারবে না পারবে না গুসল ফরজ গুসল আদায় করে মসজিদে আসতে হবে সেখানে অবস্থান করা তখন তার জন্য এটা বৈধ নয় এটা সকলের ক্ষেত্রে হতে পারে আল্লাহ মুশ্রিকদেরকে তাদের আত্মিকভাবে অপবিত্র হিসেবে ঘোষণা করে দিচ্ছেন এরা মন মানসিকতায় অপবিত্র এরা এদের চিন্তা চেতনা আত্মা বিশ্বাস এসবগুলো হল নোংরা এক আল্লাহর প্রতি ইমান আল্লাহর ওয়াহাদানীয়তের প্রতি পরিপূর্ণ আস্থার এবং বিশ্বাস তাপন এটাই হল পবিত্রতা এর বিপরীত যত প্রকারের জ্ঞান ধারণা আশ্রী বিশ্বাস মানুষ পোষণ করবে তার অন্তরটা তখন অপবিত্র হয়ে যাবে মস্রিকরা আল্লাহর সাথে তাদের অনেক দেব দেবীর দেবীর অংশীদার বানিয়ে বানিয়ে তারা অপবিত্র হয়েছে এমন আবুার্লাহ গুসল ফরস ছিল এই অবস্থায় রাসুল ওনাকে ডেকে আনলেন আনলেন এবং হাত ধরে চলছিলেন আবু হুরাইজা তখন খুব ইতস্থত বোধ করছিলেন এক জায়গায় যখন রাসুল্লাহ সাল্লাহ আলহাম বসলেন এবং অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন এই সুযোগে আবু হুরাই ওনার কাছ থেকে চলে গেলেন গিয়ে গুছল করে তিনি ফিরে আসলেন আসার পর রাসুল্লাহ সাল্লাহ আলহিহসালাম জিজ্ঞাসা করেন হ্যাঁ আবু হাসিন কোথায় গিয়েছিলেন তখন তিনি বললেন আমি অপবিত্র ছিলাম আমি গুছল করে আসলাম মুমিন যে আত্মিক ভাবে তারা পবিত্র মুমিনদের আকিদা বিশ্বাস যে পবিত্র সেই চিন্তার ক্ষেত্রে তারা কখনো অপবিত্র হয় না তাদের মধ্যে হজরত আয়সা সিদ্দিকার আলাই একদিন বললেন যে এই মসজিদের ভিতর থেকে একটা মাদুর নিয়ে আসার জন্য মাদুরটি নিয়ে আসো তখন তিনি বললেন যে আমি তো এখন হায়েসগ্রস্তা অপবিত্রা তখন তিনি বললেন হাইস তো তোমার হাতে না তখন আয়সা গেলেন মাদকটি নিয়ে আসলেন এই জন্য প্রয়োজনে এদনে ধরনের হায়স নারী বা যাদের উপর গুশল ফরজ হয়েছে তারা যদি একান্ত নিরুপায় হয় মসজিদের ভিতর দিয়ে যদি তার বাড়িঘর থেকে বের হওয়ার রাস্তা হয় তাহলে সেটা অতিক্রম করতে পারবে বা এমন জরুরি কাজ যদি মসজিদের ভিতর তাকে সেই অবস্থায় তারা সেই কার্যটা সম্পাদন করে আসতে পারবে কিন্তু সেখানে সেখানে তারা এই অবস্থায় অবস্থান করতে পারবে না এবাদতি করতে পারবে না কিন্তু প্রয়োজনীয় কাজ থাকতে পারবে যদি আসলেই দৈহিকভাবে এই অপবিত্রতাটা যদি এই পর্যায়ের হতো তাহলে তারা তো সেখানে যেতেই পারতেন না এমনকি রাসুল উল্লাহ সাল্লাহ অনেক আহলে কিতাব মুসজিদদেরকে ধরে এনে মসজিদের কুটির সাথে বেঁধে রাখতেন যদি তারা এই অপবিত্রতাটা যদি দৈহিক অপবিত্রতার কারণে হতো তাহলে তো তাকে তাদেরকে এইভাবে তিনি এখানে বেঁধে রাখতেন না কিন্তু সেটা ছিল একান্ত প্রয়োজনে এই বেঁধে রাখার বিষয়টা ছিল একান্ত প্রয়োজনের সেটা ছিল এই জন্য মুর্শিকদের অপবিত্রতাটা হল তাদের অন্তরের অপবিত্রতা এটা দৈহিক অপবিত্রতার জন্য কথা বলা হয়নি এই জন্য অপবিত্র হল তাদের আকিদা বিশ্বাসের অপবিত্রতা যদি কোনো মুসলিম নামদারী কোন ইমানদার ব্যক্তির মধ্যেও যদি এই ধরনের শির্ক থাকে তার আকিদা বিশ্বাসে তাহলে সেও অপবিত্র যদি কোনো মুসলিম নামদারী ব্যক্তিও যদি শির্কের মধ্যে নিমজ্জিত থাকে তার আঁকিদা বিশ্বাসের মধ্যে যদি শীর্ষ থাকে তাহলে সে অনুশিক এবং সে অপবিত্র এরপর কথা হল যে এই হুকুমটা কি শুধু ওই মসজিদে হারামের জন্যই নির্দিষ্ট না দুনিয়া সকল মসজিদের জন্য মসজিদরা অপবিত্র হওয়ার কারণে এ দুনিয়ার সকল মসজিদ গুলোই এর এই হুকুমের অন্তর্গত রাসুল্লাহ নির্দেশ দিয়েছিলেন মসজিদে যেন তার গভর্নরদের উদ্দেশ্যে পত্র লিখে পাঠিয়েছিলেন সেই পত্রের মধ্যে নির্দেশটা ছিল কাফের মুসিদিকদেরকে যেন কোনো মসজিদে প্রবেশ করতে দেওয়া না হয় এবং তিনি এই আয়াতটাকে দলিল হিসাবে তত দিয়েছিলেন এতে বুঝা দেয় যে দুনিয়ার সকল মসজিদই এই হুকুমের অন্তর্গত কোন মসজিদে কাঁফের মুশ্রিদগণ অবস্থান করতে পারবে না তাদের জন্য নিষিদ্ধ কারণ মসজিদ হল পবিত্র জায়গা যেই মসজিদে আল্লাহর ওয়াহাদানিয়তের চর্চা করা হয় আল্লাহর মর্যাদা সেখানে প্রতিষ্ঠা করা হয় একমাত্র আল্লাহ করা হয় সেতু নিরঙ্কুশ ভাবে সেই তাহিদের উপর যারা অটল তারাই শুধুমাত্র সেখানে আল্লাহর আবাদতি করবে এই মসজিদে কোনো কাফের মসজিদ তাদের তাদের সেই শিরকি আবাদতের জন্য প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকসুবাহত এই মসজিদ গুলোকে খালেজ ভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সেখানে শুধুমাত্র আল্লাহর এবাদতি হবে আর কারণ কোনো ধরনের কাফের মুসিক এই মসজিদে প্রবেশ করতে পারবে না অবস্থান করতে পারবে না আর গতকালের এর আগের আলোচনায় তো আমি বলে এসেছি যে মসজিদের কোন প্রকারের দায়িত্ব কাফের মুসিদগণ পালন করতে পারবে না মসজিদের মসজিদের হতে পারবে না মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে পারবে না তারা মসজিদের কোনো দায়িত্ব তারা পালন করতে পারবে না উপর তাদের কোনো ধরনের অধিকার নাই কাফের মসজিদের মসজিদ হল শুধুমাত্র আল্লাহর আর এই গড়ে অ্যাবাদতি করার হক হল একমাত্র আল্লাহর খালেদ বাংাদের যারা তাহিদ পুর্বর প্রতিষ্ঠিত এই বছরের পর যদি কাফের মসজিদরা যদি এই মসজিদে হারামের অঞ্চলে আসতে না পারে নিকটবর্তী হতে না পারে তাহলে মক্কাবাসীদের মধ্যে একটা আশঙ্কা পয়দা হয়েছিল যে তাদের শীত এবং গরম কালে। যে ব্যবসার বিভিন্ন পণ্য নিয়ে কাফের মসজিদরা এই অঞ্চলে আসে যে কারণে তারা বিভিন্ন পণ্য সামগ্রীগুলো খরিদ করার সুযোগ পায় যদি এরা এই অঞ্চলে আসা সুযোগ না পায় তাহলে তারা নিজেদের অভাব অনটনে পড়ে যাওয়ার আশঙ্কা তারা করল তারা তাদের জীবিকা নির্বাহের জন্য তারা সংকটে পতিত হয়ে যাওয়ার আশঙ্কা তারা করলেন আল্লাহ তাদেরকে সেই অবয় দিয়ে দিলেন সেই সংখ্যা মুক্ত করে দিলেন এখানে তোমাদের দারিদ্রের আশঙ্কা করার কিছু নাই এই কাফের মর্শিকরা যদি এলাকা এসে ব্যবসা বাণিজ্য করতে না পারে তোমাদের জীবিকার এই পথটা বন্ধ হয়ে গেলে আল্লাহ জীবিকার অন্য পথ খুলে দেবেন আর আল্লাহ সেই পবিত্রপূর্ণ সকল প্রকারের রিজিক থেকে তাদেরকে মুক্ত করতে চান কাফের মস্রিকদের সাথে ব্যবসা কারণে তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে সহ কারণে একটা সম্পর্ক থাকবে ल्लाह चाना काफे मुस्ते मुसलमान दे भलो सम्पर्कुक कर मुश्रिकिज्य सह सकल बैषयिक कार्लाह पुबहनादेशफे मुश्रिका मख्ए आसा देवासा वाणिज्य कर एक पर्याय दुरबल ईमानदार मध्य तरह शीत के द्वारा प्रभावित करते मध्य विभिन्न मानुष के आकृष्ट करतेम सकल व्यवस्था के दूरे रखारुहान मुस्जिद के विचारित कर এবং চিরতরে মুশ্রিকদেরকে ওই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করে দিলেন আর রিজিকের ব্যাপারে তাদের আশঙ্কাকে তিনি দূর করে দিলেন যে তিনি বিকল্প পন্থায় আরো উত্তম পন্থায় রিজিকের ব্যবস্থা করবেন সেই পন্থাগুলো কি এক হলো যুদ্ধের মাধ্যমে গণিমতের মাধ্যমে ঝিঝিক দেবেন অপরদিকে হলো বিভিন্ন অঞ্চলগুলো মুসলমানদের অধিকারে দিয়ে দিবেন। আর সেই অঞ্চলের লোকেরা তাদেরকে জিজিয়া করের মাধ্যমে মুসলমানদের তাদের অধীনতা স্বীকার করে নেবেন এবং জিজিআর মাধ্যমে মুসলমানরা তাদের অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবেন মুসলমানদেরকে এক গনিমতের মাধ্যমে তাদের জীবিকা দিবেন দ্বিতীয় হলো জিজিয়ার মাধ্যমে তাদেরকে জিজিয়া দিবেন আল্লাহ সুবাহান ইসলামকে মুসলমানদেরকে সম্মানের সাথে ইজ্জতের সাথে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চান अनुग्रह पवार योग्यल्लाह जथसमयुग्रह पोचे दें আল্লাহর অনুগ্রহ পাওয়ার যোগ্য হওয়াটা হল ইমানদারের জন্য প্রথম কাজ আর এই যোগ্য তার এক নী আল্লাহর প্রতি হবে আনা। ইমানের ক্ষেত্রে কোনো প্রকারের ত্রুটি আল্লাহ সহ্য করেন না ত্রুটিপূর্ণ আল্লাহ গ্রহণ করেন না কোনো বান্ধব যদি আমলে ত্রুটি তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কিন্তু ইমানের ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন না করবেন সে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য এক নাম্বার উপায় হল খালেসমান যে ইমানের মাঝে কোনো ধরনের শির্কের মিশ্রণ থাকবে না আল্লাহ ছাড়া কারো প্রতি কোন ধরনের আসক্তি থাকবে না থাকবে ভরসা থাকবে না থাকবে না আল্লাহ চড়ার কারো প্রতি ভয় বীতি থাকবে না আল্লাহ পাকসুবাহান প্রতি পরিপূর্ণ এনে হয়ে যাওয়া। যদি কেউ এর উপর এইভাবে আল্লাহর প্রতি এনে আল্লাহর এবাদতির জন্য পরিপূর্ণভাবে অটল হয়ে যায় পরে অটলতার পরে আল্লাহ পাকসুবাহান্লাহ যখন দেখেন এই মুহূর্তে তার সাহায্য না করলে হয়তো এখানে টিকে থাকতে পারবে না তখন সময় আল্লাহ তার পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে দেন তার অনুগ্রহ করেন আর অনুগ্রহ আল্লাহর দিবেন। এজন্য কুমুন কোনো মুমিন কখনো আল্লাহর রসমত থেকে নিরাশ হতে পারে না সে আল্লাহর সাহায্য থেকে সে নিরাশ হতে পারে না আল্লাহর আশ্রয় থেকে নিজেকে বঞ্চিত মনে করতে পারে না সে যখন একেবারে অসহায় হয়ে যায় তখনই তার মধ্যে পত্র বিশ্বাস আরো মজবুত হয়ে যাবে আমার যেহেতু এখন আর কোনো জায়গা নাই আশ্রয় নাই এখন একমাত্র আমার আশ্রয় আল্লাহ তিনি আমার আশ্রয় ব্যবস্থা করবেন। এখন যেহেতু আমার আর কোন উপায় নাই সে আমার উপায় একমাত্র তিনি আমার প্রয়োজনের মুহূর্তে তিনি তা করবেন মুমিন তখন এইভাবে দৃঢ়পথ হয়ে যায় আর তখনই আল্লাহর সাহায্য তার অতি চলে আসে তিনি জানেন তার জানার বাইরে কিছু নাই কিছু নাই বান্দা কখন কি অবস্থায় আছে সেই অবস্থাটা তিনি দেখছেন তার অবস্থাটা তিনি জানেন আর কিভাবে তাকে এই সময় সাহায্য করতে হবে নিজের পক্ষ থেকে অনুগ্রহ কিভাবে তাকে দিতে হবে আল্লাহ সুবাহানা তার উত্তম কৌশলের সাথে তিনি তা প্রদান করেন তিনি এমন কৌশলী তার এই সাহায্য করার ক্ষেত্রে কোন ধরনের ত্রুটি হয় না তিনি যেমন বিলম্বও করেন না সময়ে যখন হয়ে যায় এর চেয়ে বিলম্ব করেন না তার যতটুকু প্রয়োজন তার চেয়ে কম দেন না আল্লাহ সুবাহানা এমন কৌশলী এমন বিজ্ঞানী قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب حتى يعطوا الجزيه عياذ وهم صاغرون এরপর আল্লাহ তাআলা নির্দেশ যারা আল্লাহর প্রতি না, ইমানানে প্রতি না। আল্লাহ এবং আল্লাহ রাসুল যা কিছু হারাম করেছেন সেইগুলোকে হারাম গণ্য করে না আর দিনে হক ইসলামকে তাদের নিজেদের দিন হিসাবে গ্রহণ করে না হলে কিতাবদের মধ্য থেকে কিন্তু তাঁদের বিরুদ্ধে যুদ্ধ করো যত কন্যা তারা নিজ হাতে নত সিরিয়ে জিজিয়া প্রদান করে তাহলে কিতাবদের ঐলুকদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ প্রদান করেছেন যারা আল্লাহর প্রতি মানানে না আখেরাতের প্রতি না আর আল্লাহ এবং আল্লাহ রাসুল যা কিছুকে হারাম করেছেন সেইগুলোকে হারাম গণ্য করে বর্জন করে না আর আল্লাহ যে দিনে হক পাঠিয়েছেন ইসলাম সেই দিনে হককে তাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে প্রদান করে। এখানে নিজেলা আহলে কিতাবদের কথা বলেছেন আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন বলেছেন যেই কারণগুলো যুদ্ধ করার জন্য উল্লেখ করেছেন कारण गुरु जर मध्य सकल दिदा क्योंकि आहले कित मध्य दिदा संकोच छोटे स्वीकार करा तो नबीर उम्मदले दाबी আসমানি কিতাবের প্রতি তাদের ইমান আছে বলে তারা মনে করে এই ধরনের আফিদাগুলো তারা যে প্রকাশ করে এদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ঠিক হবে কিনা একটা সংশয় কারো কারো মধ্যে ছিল এই জন্য আল্লাহ সুবাহানাহুতালা এদের নামটা বিশেষভাবে উল্লেখ করে দিয়েছেন যুদ্ধের কারণগুলো বলেছেন কি কারণে যুদ্ধ করতে হবে কি অপরাধের কারণে যুদ্ধ করতে হবে সেই কারণগুলো উল্লেখ করে যে আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধ করার যে একটা সংকোচ ছিল সেটা দূর করে দেওয়া দি তাদের নাম উল্লেখ করে দিয়েছেন তোমরা আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধ করো আহলে কিতাবদের মধ্য থেকে যারা এই অপরাধগুলো করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এখানে আমাদের সকল আহলে কিতাবদের বলা হয়নি মিন আহলে কিতাবদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি না আখেরাতের প্রতি ইমান আল্লাহ এবং আল্লাহ রাসুল যা কিছু হারাম করেছেন সেই হারাম হিসাবে গণ্য করে বর্জন করে না আর দিনে হক ইসলামকে তার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না কিন্তু আহলে কিতাবদের মধ্য থেকে যদি কেউ এগুলা মেনে নেয় নেই তারা আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহ বলছেন এখানে তারা আল্লাহর প্রতি ইমান আনে না আনে না এর অর্থ হলো তারা আল্লাহকে যেইভাবে স্বীকার করে ওই স্বীকার তার স্বীকার না করারই নামান্তরান্তার সু তার সত্তা এবং গুণাবলী সহকারে তিনি যে নিরঙ্কুশ তারা বিশ্বাস করে না এর সাথে আরো অনেক অনেককে তারা অংশীদার সাব্যস্ত করে নেয় এক হল এই দ্বিতীয় হল আল্লাহ তার নিজের দাত এবং সিফাত সম্পর্কে আল্লাহর কিতাবে যে নিজের পরিচিতি পেশ করেছেন তার নিজের সত্তার ব্যাপারে নিজে যতটুকু বর্ণনা দিয়েছেন আল্লাহ যেভাবে তারা মানে না। আল্লাহ <laughs> আল্লাহ নিজের ব্যাপারে যে বর্ণনাটা দিয়েছেন। সেইভাবে আল্লাহ সুভান নিজের নিজের ব্যাপারে নিজের বৈশিষ্টের ব্যাপারে বর্ণনা দিয়েছেন আল্লাহ তার হাতের বর্ণনা দিয়েছেন তার পায়ের বর্ণনা দিয়েছেন আল্লাহ আল্লাহ জানেন তার ফল বছে আল্লাহ সুবাহ এই বিষয়গুলো নিজের ব্যাপারে যতটুকু বলেছেন এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন না করে এর কোন আকার আকৃতি কল্পনা না করে আল্লাহ যতটুকু বলেছেন সেইভাবে বিশ্বাস কর প্রতি। নিজের পক্ষ থেকে কোনো নমুনা করানো যাবে না নিজের পক্ষ থেকে এটাকে কোনো সীমাবদ্ধ করা যাবে না আল্লাহর কোন সৃষ্টির সাথে এর তুলনা করা যাবে না আল্লাহ আল্লাহান সকল সৃষ্টির সকল কিছু থেকে তুলনাহীন উপমাহীন কোন কিছুর সাথে তুলনা দেওয়া যাবে না আল্লাহর কোন আকৃতির কল্পনাও করা যাবে না আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে সিংহাসনের কথা বলেছেন আরসের কথা বলেছেন তিনি আরসে সমাসীন নিজে বলেছেন সেইভাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহর আরস আছে আল্লাহ সেখানে সমাসীন আছেন जमीन एर मध्य जाता है समग्र सृष्टि जगत आल्ला हुकुम सब समय अब्याहत भावित এলিমের মধ্যে এই সৃষ্টি জগতে সবকিছু আছে সবকিছু তিনি জানেন। তার শুরু থেকে শেষ পর্যন্ত সৃষ্টি জগতে তার এলিমের মধ্যে বর্তমান তিনি জানেন তার কাছে কোনো কাল নেই অতীত বর্তমান ভবিষ্যৎ নেই তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তিনি দেখছেন शुरू शेष पर्त कब्दा सबकी सबकी अल्लाह सुबहान्ला के को प्रकार सीम ना निरंकुश भाला आना से आहले कितबगण आल्लर प्रति इमान आने आल्लामान दाबी तरा सीमित प्रभावित शीर्षा सब चीज और এই হিন্দুরা তারা আল্লাহ একজন স্বীকার করে যদিও তাদের মধ্যে কিছু মানুষকে তারা অতিমানব হিসেবে তাদেরকে সাব্যস্ত করে আল্লাহর এক একটা গুণ তাদেরকে ভাগ করে তারা দিয়েছে দিয়ে এই ধরনের এক একজন এক একজন এক একটা ভাব করে তারা দিয়েছে কিন্তু আল্লাহকে তারা স্বীকার করে কিন্তু আল্লাহকে কিভাবে স্বীকার করে তারা আল্লাহ যে উপমাহীন অতুলনীয় না। আল্লাহর যে তার নিজের একটা আকৃতি আছে তিনি সে সমাসীন তারা এই বিশ্বাস করে না তারা বিশ্বাস করে কি আল্লাহ সকল সৃষ্টির মধ্যে আছেন তিনি সর্বত্র বিরাজমান এই হিন্দুদের আকিদা আমাদের এই দেশের হিন্দু প্রভাবিত মুসলিমদের আকিদার মধ্যে রয়েছে যারা আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে এটা হিন্দুদের মসজিদরা আল্লাহ সম্পর্কে ধারণা করতে ইহুদি খ্রিস্টাঙ্গন এই আকিদা পোষণ করে যেই কারণে তাদের এই আল্লাহর প্রতি এই ধরনের ধারণা করার কারণে আল্লাহকে স্বীকার করার পরেও আল্লাহ বলছেন আসলে তারা আল্লাহর প্রতি ই আনে নাই তাদের এই ইমান আনা প্রকৃত পক্ষে ইমান আনা নয় আল্লাহর প্রতি ইমান আনতে হলে আল্লাহ যেমন তেমন ইমান আনতে হবে আল্লাহ নিজের জন্য যেইভাবে নিজে ক্ষেপ পেশ করেছেন সেইভাবে ইমান আনতে হবে এর মধ্যে কোন ধরনের রব্বদল পরিবর্তন পরিবর্ধন করা যাবে না নিজের পক্ষ থেকে কোন ধরনের আকার আকৃতি দেওয়া যাবে না আল্লাহ নিজের পেপারে যতটুকু বলেছেন এর মধ্যে কোন কমতিও করা যাবে না বাড়ানিও যাবে क्षमता समग्र सृष्टिगुलर सु সেই ক্ষমতা সমগ্র সৃষ্টি স্কুলের উপর প্রতিষ্ঠিত করে রেখেছে আল্লাহ মহান সম্পর্কে যেইভাবে ইমান আনার কথা সেইভাবে আহলে প্রতি আনে নাই। এখন একটু চিন্তা করে দেখেন যে এই দেশের আমাদের মুসলিম নামদারী লোকেরা সেই আহলে কিতাব ইহুদি খ্রিস্টানগণ হিন্দুগণ হিন্দুগন আল্লাহ সম্পর্কে যেই ধরনের ইমান আনছে এরাও তো তেমন ইমানই আনছে সে আহলে কিতাবদের তাদের ওই ইমানটাকে আল্লাহ অস্বীকার করছেন তারা আসলে আল্লাহ প্রতি আনে নাই। তারা নিজেরা নিজেদের পক্ষ থেকে একটা নমুনা বানিয়ে বানিয়ে হয়তো আল্লাহ নাম দিয়ে কারমান এনেছে কিন্তু তাদের ওই ধারণার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এই জন্য আল্লাহ পাকবাহ আল্লাহ তাদের ওই ইমানকে অস্বীকার করেছেন যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই তারা মৃত্যুর পরের জীবন তারা স্বীকার করে তারা স্বর্গ নরক বলে জান্নাত জাহানামকে স্বর্গ নরক বলে এবং তারা পুণ্য করে মনে করে তারা ফাদের ধারণায় তারা যা করছে এটা পুণ্য করছে স্বর্গে যাওয়ার আশায় নরব যে আগুনে পূর্বে সেটা তারা বিশ্বাস করে এই যে প্রত্যলিক হিন্দুরাও তারা পরকাল তো বিশ্বাস করে কিন্তু আল্লাহ বলছেন তারা এটা বিশ্বাস করে না এর কারণটা হল শাসনের ময়দানে সকল মানুষকে আল্লাহ একত্রিত করবেন দুনিয়ার জীবনে তার সকল আমলের হিসাব নিবেন যে আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহ নবীর ইত্তেবা অনুসরণ করে আল্লাহর এবারও করেছে করেছে খালেদাবে তাদের জন্য ঠিকানা জান্নাত আর যারা এর বিপরীত করেছে তাদের ঠিকানা জাহান্নাম যদি একজন মানুষ এই বিশ্বাসটুকু রাখে যে দুনিয়ায় এখন আমি যা কিছু করছি শাসরের ময়দানে আল্লাহর সামনে আমাকে হাজির করা হবে সেদিন আমার সকল আমলের হিসাব নেওয়া হবে एक जो व्यक्ति जदि दृढ़ विश्वास रखे आखिर तब समय कर चिंता भवना कर विचारक हमें अल्लाहना सामने हाजिर और सृष्टि एन एक दुनिया स्वाधीनता दिए हुकुम मे चलते रोइय करते যদি আমি তার হুকুম অনুযায়ী চলি তিনি আমাকে পুরস্কৃত করে জান্নাত দেবেন আর যদি তার হুকুম অমান্য করি আমাকে শাস্তির দিবেন এই বিশ্বাস যার থাকে তার এই দুনিয়ার জীবনের প্রতিটি কাজ সর্বাবস্থায় সে এই চেতনাকে জাগ্রত রেখে সম্পন্ন করবে যে আমার এই কার্য সম্পাদনের জন্য আল্লাহ পালা কি বিধান দিয়েছেন আমার এই জীবন পরিচালনার জন্য আল্লাহ আমার জন্য কি হুকুম দিয়েছেন কি আইন কানুন দিয়েছেন যদি তার আখেরাতের প্রতি ইমান থাকে তাহলে সেটা সবসময় চিন্তা ভাবনা করবে এবং সে অনুযায়ী তার কর্ম সম্পাদন করবে যদি কেউ কেউ আল্লাহর হুকুম হাকামের কোন পড়ুয়া না করে বলগাহীন বলার মতো তার এই জীবনটাকে ছুটিয়ে দেয় আর এইভাবে জীবন তাকে শেষ করে ফেলে তাহলে বুঝতে হবে সে মুখে যদিও বলে সে আখেরাতের প্রতি ইমান এনেছে কিন্তু তার কর্ম বলছে না সে আখেরাতের প্রতি আছে। যদি তার ইমান আখেরাতের প্রতি থাকত তার জীবন এর গতি এইভাবে সে প্রবাহিত করতে পারত না সে সবসময় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম কখনো যদি আল্লাহর পদ থেকে আল্লাহ রসুলের পদ থেকে আল্লাহ দিন থেকে তার কখনো বিচ্যুত হয় মধ্যেই হয়ে আবার সে পথ প্রবে ফিরে আসবে যদি আখেরাতের প্রতি তার ইমান থাকে কিন্তু মুখে সেই আখেরাতের প্রতি ইমানের কথা বললেও তার বাস্তব জীবন দ্বারা বলছে যে আসলে আখেরাতের প্রতি তার ইমান নাই এই জন্য আল্লাহ পাকসুবহান হুতাল তাদের এই মৌখিক দাবিটাকে গ্রহণ করেন না ইমানের এই মৌখিক দাবি আল্লাহ গ্রহণ করেন না যতক্ষণ না তার বিশ্বাস এবং কর্মে পরিণত হয় যে কারো ইমানের মৌখিক দাবিটা যতক্ষণ পর্যন্ত না তার বিশ্বাস এবং কর্মের সাথে মিলে না যায় ততক্ষণ পর্যন্ত মুখের ওই ইমানের দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই কথাটি আল্লাহ এখানে বলেছেন যে এই আহলে কিতাবগণ আল্লাহর পথেও ইমান আনে না আশেরাতের পথেও ইমান আমরা এই দুইটা জিনিস যদি আমরা দেখি আমরা আমাদের ধারে কাছে আমাদেরই আপন জন মুসলিম মুসলিমাদের সেই আফিরাগুলো যদি আমরা একটু যাচাই করে দেখি আমরা তাদেরকে তাদের মৌখিক দাবি অনুপাতে আমরা মুসলিমই মনে করি কিন্তু আল্লাহ পাতু তাদের এই মানের দাবিটাকে গ্রহণ করেন নেই। কারণ তাদের জীবনের গতি আল্লাহর পথে নয় জান্নাতের পথে নয়। তাদের জীবনের চলছে তাহুতের পথে জাহান্নামের পথে মুখে দাবি করছে আল্লাহর প্রতি ইমান আখেরাতের প্রতিমানের প্রতিমান এটা দুনিয়ায় সকল যুগেই আল্লাহ প্রতি ইমানের এই কথা বলেছে অস্বীকার করেনি স্বয়ং ফেরাউন নিজে আল্লাহকে অস্বীকার করত না আবুকে অস্বীকার করত না আল্লাহর ওয়াজিমুল ওজুদের ব্যাপারে কারো দিমত ছিল না যে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কারো ধরনের কোনো দিমত ছিল না ছিল দিমত ছিল আল্লাহর উলহতের ব্যাপারে যারা আল্লাহকে ইলা হিসেবে গ্রহণ করত না আল্লাহর কিছু কিছু গুণ তারা স্বীকার করত আর অনেকগুলো গুণ তারা অন্য সৃষ্টির মধ্যে তারা বন্টন করে দিতা আল্লাহকে পরিপূর্ণভাবে একক ইলা হিসেবে মানত না তারা এটা মনে করত আল্লাহ একজন ইলা কিন্তু তার সাথে আরো অনেকগুলো ইলা আছে অনেকে এইভাবেই আল্লাহর প্রতি ইমান আনতো আপনার দেখেন যে সহ যেই কাফেররা। আবু থেকে বদরের যুদ্ধে যখন বের হয় সরাসরি আল্লাহর গড় কাবা শরীফের গিলাবে তোরে তারা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহর কাছে দোয়া করেছিল জি হে আল্লাহ আমাদের উভয় দলের মধ্যে যেই দলটি হকের উপর আছে हेदायतर आज जै दल सबसे उत्तम लुक दलता विजयी करो तल्ला तरफ आल्ला के स्वीकृति देखुशा शीर्ख मिश्रित सेकृति आल्ला तर स्वीकृति के आल्ला ग्रहण करें এখনো দুনিয়ায় মুসলিম মুসলমানরা আল্লাহকে স্বীকার করে কিন্তু সেই স্বীকৃতি নিরঙ্কুশ আল্লাহকে ইলা হিসাবে স্বীকার করে কিন্তু এটা শুধু না বুঝে মৌখিকভাবে স্বীকৃতি দেয় কিন্তু ইলা হিসেবে মেনে চলে অন্যকে আল্লাহর কোন সৃষ্টিকে যে জন্য তাদের ওই ইমান এই স্বীকৃতি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর তাদের এই কর্মটা যেহেতু আখেরা কেন্দ্রিক নয় সেহেতু তাদের আখেরাতের প্রতি ইমানের যে ঘোষণা তারা দেয় এই ঘোষণার সম্পূর্ণ যেভাবে আহলে কি তা বিহূদী খ্রিস্টানদের ওই দাবি আল্লাহ এখানে অস্বীকার করেছেন তারা আল্লাহর প্রতি ইমান আনে নাই আখেরাতের প্রতি ইমান আনে নাই অথচ তারা মুখিকভাবে এটা প্রতি ইমান আনছে বলে দাবি করত এবং এই প্রতি মানুষকে ডাকত যেভাবে আজকের লোকেরা করে কিন্তু আল্লাহ এই দাবিটা সম্পূর্ণ অস্বীকার করে দিয়েছেন কারণটা দেখেন হারাম করে দিয়েছেন তারা সেই হারামগুলোকে হারাম হিসেবে গণ্য করে না এই আহলে কিতাবগণ তাদের সেই কিতাবে ইহুদিদের কিতাব সে তাওরাতে খ্রিস্টানদের সেই কিতাব ইঞ্জি আল্লাহ সুবহায় এমন অনেক কিছু জিনিসকে হারাম করে দিয়েছিলেন যেমন সুদ তাওরাতে হারাম করা আছে ইঞ্জিল হারাম করা আছে কিন্তু তারা উভয় তাদের পারস্পরিক লেনদেন সুদ ভিত্তিক পরিচালনা করত আল্লাহ হারাম করে দিয়েছেন কিন্তু এই সুদটাকে তারা হারাম হিসেবে গণ্য করেনি এইভাবে আল্লাহ সুবাহান হুতালা তাদের জন্য যে সকল বিষয়গুলোকে হারাম করে দিয়েছিলেন সেইগুলোকে তারা হারাম হিসেবে গণ্য করেনি বরঞ্চ তারা এগুলো নিজেদের জীবনে আমল করেছিল আমরা কি আজকে কেমন দেখি কেমন দেখি আজকে দুনিয়ায় মুসলমানরা যারা রয়েছে সারা দুনিয়ার কথাই বলছি এই মুসলমানগণ তাদের নিজেদের সেই পারস্পরিক লেনদেন তাদের অর্থ ব্যবস্থা দুনিয়ার কাফেরদের অর্থ ব্যবস্থা থেকে বিন্দু মাত্র তারা আলাদা করেনি হারাম করা সেই উপর ভিত্তি করে অর্থ ব্যবস্থা গড়ে তুলেছে পরিচালনা করছে দুনিয়ার কাফের মশ্রিকরা ইহুদি খ্রিস্টানরা যেই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার পরিচালনা করে মুসলিম সকল দেশগুলোতে সেই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাই পরিচালিত হয় কোনো মুসলমানদের দেশ দেখাতে পারবেন না যা তারা পরিপূর্ণভাবে সুদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে বা মুক্ত করার কোনো পরিকল্পনা তাদের আছে এবং এই সুদটাকে হারাল মনে করে এমন মুসলমানও এখন পাওয়া বড় মুশকিল বরং এটাকে হালাল মনে করে এটা গ্রহণ করে আল্লাহ যা কিছুকে হারাম করেছেন যদি কেউ এটাকে হালাল মনে করে তাহলে সে কাফের আল্লাহর হারাম করা সুদকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে সে আর মুসলমান নয় নয় সে মুরতাদ এদেরকে হত্যা করাটা মুসলমানদের জন্য তখন খরচ হয়ে যাবে সেই আহলে সেইটা বিহুদি খ্রিস্টানগণ তারা তাদের পারস্পরিক লেনদেন তাদের অর্থ ব্যবস্থাটা ছিল সুদের ভিত্তিতে নারী পুরুষের যে হিজাবের ব্যবস্থা পর্দার পর্দা এটা সকল উন্মতের মধ্যেই ছিল আহলে কিতাবদের মধ্যে এটা তাওরাব কিতাবে এটাকে ফরস করা হয়েছিল ইঞ্জিলে ফরস করা হয়েছিল আল্লাহ এই ফরসকে তারা লঙ্ঘন করেছিল বেবিচারের শাস্তি দেনার শাস্তি তাওরাব কিতাবে রজন ছিল ইঞ্জিলের মধ্যে রজন ছিল কিন্তু তারা এটাকে পরিবর্তন করে বেলেছিল রাসুল্লাহ সাল্লাসালামের কাছে একবার কিছু ইহুদি গিয়ে হাজির হল তাদের মধ্যে একটা নারী একটা পুরুষ বেবিচার করেছে সেই শাস্তিটা কি তাদেরকে সেই শাস্তি দেওয়ার জন্য তাদের জানা ছিল যে কোরআনের মধ্যে বিধানটা সহজ অর্থাৎ তাদেরকে একশোটা ব্যথাঘাত করার বিধানটা শুনেছে আর তাদের পাতর করার বিধান এখন যদি তারা হত্যা করতে হয় পাতর নিক্ষেপে এই তারা একটু সহজ বিধান চাইল রাসুল্লাহ সাল্লাই এর কাছে আসলো তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের তোমাদের তাওরাত কিতাবে এই ব্যাপারে কি বিধান আছে তখন তারা বললো যে আমাদের তাওরাওরাতে কিন্তু ব্যবসা কথা বলছে আব্দুল্লাহ পণ্ডিত আপনি তাদেরকে বলুন তৌরাব কিতাব নিয়ে আসতে তখন তৌরাব কিতাব তারা নিয়ে আসলো রোজমের আয়াতটা যে জায়গায় এই আয়াতের উপর এইভাবে হাতটা রেখে দিলো আবদুল্লাহ ইবনে সালাম তারলেন যে এখানে রজমের হুকুম দেওয়া আছে এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহি ভাল্লাম এই রজমের হুকুম দিয়ে দিলেন এবং বললেন পুরান মজিদ এই শাস্তি রজম কিন্তু এই আহলে কিতাবগণ সেই ইহুদিগণ খ্রিস্টানগণ আল্লাহর কিতাবকে তারা রবল করেছে সেই কিতাবের উপর আমল করেনি সেই কিতাবে তাদের জন্য যা কিছু হালাল করা হয়েছিল সেইগুলোকে তারা হারাম করেছিল আর যেগুলোকে হারাম করা হয়েছিল সেইগুলোকে তারা হালাল করে নিয়েছিল এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল যা কিছু হারাম করেছেন তারা সেই হারামগুলোকে হারাম গণ্য করে বর্জন করে না এই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যুদ্ধ যারা আল্লাহ যা হারাম করেছেন সেই হারামগুলোকে যারা হারাম হিসেবে বর্জন করে না তাদের বিরুদ্ধে আল্লাহর বিধান হলো কি হুকুম হলো কি যুদ্ধ করা সে যে পরিচয়ী হোক না কেন হোক না কেন সে আত্মান কিতাব হাতি নিয়ে দাঁড়িয়ে থাকলো তাকে হত্যা করতে হবে आसमानी कितबर धारक बाहक सेहुद खानगन आज के मुस्लिम नामदारी लोक अनुरूपर हराम जिनके हराम बर्जन ना तर बिुदे जैसे युद्ध कर हुकुम आल्ला दिए एर सेुद्ध करते जो एरु जुद्ध करा जाए क्या क्यों जदि संख्य भूगे तरह इमान थकबे তার ইমান থাকবে না যদি মনে করে যে এরা মুসলিম এদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করি তাহলে তার ইমান থাকবে না কারণ এরা মুসলিম নয় আল্লাহ যা হারাম করেছেন সেই হারামটাকে গ্রহণ করার কারণে হালাল সাব্যস্ত করার কারণে সে মোরতাদ হয়ে গেছে কাঁধের হয়ে গেছে এরা মুসলমান নয় এদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়ে গেছে এখন ফরজর এলো পঞ্চম না চতুর্থ কারণ এটা হল চতুর্থ কারণ এবং তারা হক কে নিজেদের দিন হিসাবে গ্রহণ করে না আহলে তাদের যে নবী ছিলেন মুসা আলাই সালাম ইহুদিদেরকে মোহাম্মদুর রাসুল্লাহ সাল আলাই সাল্লাম এবং বুঝিয়ে গেছেন রাসুল উল্লাসের আকার আকৃতি সবকিছু আছে তওরাতে এবং ইঞ্জিলে তাওরাত কিতাবের মধ্যে উনার বর্ণনা সম্পূর্ণ দেওয়া আছে যদি তারা তাদের নবীর প্রতি আসমানি কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতিহিহাস্লামের প্রতি ইমান আনা আর মোহাম্মদ সাল্লু আলহিহিসাল্লামের প্রতি ইমান না আনার কারণে তারা তাদের নবীকে স্বীকার করেছে তাদের প্রতি নাজিল করা সেই আসমানি কিতাবকে স্বীকার করেছে আর রাসুল্লাহ সাল্লাহ যে দিনে হকের পরিপূর্ণতা দান করেছেন যার মাধ্যমে তারা নিজেদের দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসেবে তারা গ্রহণ করে না মানুষের দুনিয়ায় জীবন যাপনের জন্য আল্লাহ সুবাহ হুতালা নিজের পক্ষ থেকে যে দিন পাঠিয়েছেন সেই দিনের নাম হলো দিনের নাম হলো ইসলাম সেই দিন কোনো পরিবর্তন হয়নি একই দিন ছিল শরীয়ত পরিবর্তিত হয়েছে দিন এবং শরীয়ত দুটার মধ্যে পার্থক্য আছে एक एक नबीर समय शरियतर मध्यन समय आईन कानून एक दिन नाम हल इसम दिन दिन मोहम्मद सल्लाम एर माध्यम आल्लापूर्ण ক্যামত পর্যন্ত সকল মানুষের জন্য পরিপূর্ণ একমাত্র দিন হল ইসলাম মানুষ এখন যারা আছে আগামী দিনে আসবে ক্যামত পর্যন্ত সকল মানুষের গৃহকালীন শান্তি এবং পরকালীন নাজাতের একমাত্র উপায় হল এই দিনে হক ইসলাম গ্রহণ করা ইসলাম অনুযায়ী জীবনযাপন করা এটাই হল একমাত্র উপায় এছাড়া কোন উপায় নেই এই দিন হক এটা এমন পরিপূর্ণ দিন যে মানুষের জীবনের যতগুলো দিক এবং বিভাগ আছে সকল ক্ষেত্রেই পূর্ণাঙ্গ সুস্পষ্ট সমাধান দিয়েছে মানুষের জীবনে যে আইনের প্রয়োজন যে বিধানের প্রয়োজনে প্রয়োজনে থেকে বড় একটিও বাদ দেওয়া হয়নি এই দিনের মধ্যে মানুষের চিন্তার জগতে যতগুলো প্রশ্নের উদয় হয় সবগুলোর জবাব এই কুরআন মজিদে আছে আজকে হয়তো মানুষের চিন্তার জগতে উদয় হয়নি আগামী দিনে হতে পারে কেয়ামত পর্যন্ত মানুষের চিন্তায় যতগুলোর প্রশ্নের জবাব প্রশ্নের জন্য হবে সবগুলোর জবাব এই কোরআন মজিদে আছে মানুষের জীবনে হয়তো এমন সমস্যা আজও দেখা দেয়নি আগামী দিনে দেখা দিতে পারে সেই সমস্যারও সমাধান এই কোরআন মজিদে আছে कारण यह कुरान मजिद तैमामत सकल मानुषर आल्लाजिद एम भाव परिपूर्ण जार मध्य एम कूद्रतम एक विषय अवशिष्ट रखें मानुष्य प्रयोजन होते अथच कुरने नाई एम कि মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের মাধ্যমে আল্লাহ সুবাহানহুতালা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আর এই দিনকে আল্লাহ পাকসুবাহানুতালা নিজের পক্ষ থেকে মানব জাতির জন্য মনোনীত করে দিয়েছেন দিন ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হল ইসলাম ال আমা আকমাল তুলাকম দিনাকুম و আতমাম্প আলাইকম নিমাতি ব আদই তুলাকমল ইসলাম দি আজিকারই দিনে আমি আমার দিনকে পরিপূর্ণ করে গেলাম তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে গেলাম এবং আমার নিমতে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম আর ইসলাম খ দিন হিসাবে মনলিত করলাম। الল্لهহ পাকসুভাহানহুতালা এই দিনে হক मानव जी गृहकालीन शांति परकालीन नाजात दिन जीवन व्यवस्था तरफामू तुम्हारा युद्ध करो आल्ला आईन कानून विधि विधान जरा आल्ला आन कानून विधि विधान परिवर्तन निजे आईन तैरी এখানে ইচ্ছা একটি কারণ বলা হয়েছে আল্লাহর প্রতি ইমান আনে না আখেরাতের প্রতি ইমান আনে না আল্লাহ এবং আল্লাহ যা কিছু হারাম করেছেন সেইগুলোকে হারাম হিসেবে গণ্য করে বর্জন করে না আর ইসলামকে তাদের নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো কতক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে তারা নিচু হয়ে নত হয়ে নিজের হাতে জিজিয়াকর প্রদান না করা পর্যন্ত যত কন্যা তারা পরাজয় বরণ করে নেয় তারা পরাজয় বরণ করে নেবে এরপর নিচু হয়ে নত হয়ে লাঞ্ছিত হয়ে নিজের হাতে করজুরে তারা হাজির হয়ে তারা কর দিবে। জিজিয়া করবে এর আগ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ এই কাফের মুস্রিদ আর এই আহলেকিতা এরা যদি পরাজয় বরণ করে নেয় নেয় এবং ইসলামের আনুগত্য স্বীকার করে নেয় ইসলামী আইন কানুন অনুযায়ী জীবন যাপনে তারা রাজি হয়ে যায় আর তাদেরই আনুগত্যের নিদর্শন স্বরূপ যদি তারা জিজিয়া প্রদান করে তাহলেই শুধুমাত্র তারা ওই যুদ্ধের থেকে রেহাই পাবে তাদের হত্যা করা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে এর পর্যন্ত নয় এর এক পর্যন্ত তাদেরকে হত্যা করতে থাকো নির্মূল করতে থাকো আল্লাহ চান এই জমিনে আল্লাহর অবাধ্য না পারে আল্লাহর না এই জন্য ইমাম দাদের তিনি নির্দেশ প্রদান করেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো এখানে এই জিজিয়াটা কিভাবে আদায় করা হবে পরিমাণটা কি হবে মূল কথা যেটা হল যেই সময়ে আহলে কিতাব বা কুবফারদের যে অঞ্চলটা মুসলমানরা সেই অঞ্চলের আহলে কিতাব বা কুফারগঞ্জ যখন মুসলমানদের অধীনতা স্বীকার করে নেবে তখন তখন ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতি কঠোর শর্তগুলো আরোপ করা হবে से कटो शर्त मेलमी राष्ट्रे कत होते विभिन्न समय विभिन्न रकम रज्लाहु आनुर সিরিয়ার একটা অঞ্চল দখল করে নিলেন করে নিলেন আবদুল্লাহ তিনি দায়িত্বশীল গভর্নর নিযুক্ত করলেন তাহলে এখানে শেষ করছি তাহলে এই বিষয়টি শেষ করলাম আল্লাহ পাক সুবাহ আমাদেরকে তফিক দান করুন যেহেতু আমরা কুরআন মজিদ অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি আমিন্লাহ